বাংলার শুক্রিয় দর্শক শ্রোতা যারা। नियमित आयोजन शारण पृथ्वी विभिन्न स्थान आूरदर्शन सामने बस आयोजन उपलब्धिर सचेष्टे सकल के जाना चीज आंतरिक सलम और शुभेच्छा सुप्रिय दर्शक श्रोता हमारा अपन सामने आकीदार विषयटी आलोचना करते गभकगल उपस्थापना इतिम्यन कर এই পর্যায়ে আমরা শুরুতুল ইমান ইমান গ্রহণের শর্তাবলী এটা আলোচনা করতেছিলাম আমরা বিগত পর্বে পঞ্চম বিষয়টি মহাব্বত কালেমা কবুল করতে গিয়ে আমার আন্তরিকতা বা মহাব্বতের পরাকাশটা প্রদর্শন করতে হবে তা না হলে আল্লাহ এবং তার রাসুলকে সর্বোচ্চ ভালোবাসা না দেওয়া পর্যন্ত মোহাব্বত না করা পর্যন্ত আমরা মোমিন হিসাবেই গণ্য হতে পারবো না এটা আমরা ইতিমধ্যেই জেনেছি আসুন এই মহাব্বতের আর কি কি দিক আছে কতটা প্রগাঢ় ভালোবাসা বা মহাব্বত আল্লাহ এবং তদীয় রসুল এবং তাদের বিধানাবলীর প্রতি আরোপ না করলে আমরা এমান সুদৃঢ় করতে পারব না সে বিষয়গুলো আজকের বিজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে আমরা জেনে নেই এবং এ পর্যায়ে প্রথমেই আপনাদের সামনে পরিচিত করে দিতে চাচ্ছি তাদের যারা এই আলোচনায় অংশগ্রহণ করেছেন জি শেখ আকরামান বিন আব্দালে হাসান আছেন শেখ আব্দালামাল উপায় আমি জাহাঙ্গীর আলম सुप्रिय दर्शक श्रोता आसनता हमले महाब्बत विषय की आो विस्तारित चेष्टा करी जाल्लाह ए तदियों जा रसुल के एवं तरह विधानवी के कतानी प्रगाड़ भलबासा प्रदान कर लेक्िप्राप्त होते पर इमान उपरे सुदृढ़ थकते पर विषयगुलो जिने चेष्टा करी हमें प्रथम जाहमुदुल हासान धन्यवाद आलहमदुल्लामी उस्लम आल्लमूसलिम आगे पर्वती हमारे दर्शक येपार्पष्ट करार चेष्टा कर इला शुद्ध मुखे बोलना बर से बुझते जानते मन दिए विश्वास स्थापन करतेटार प्रयोजनगुलो के ग्रहण कर मे एर मध्यमे सृष्टि एक एक्ट भलोबासा आल्ला गभर भलोबाशा जो सृष्टि তখন ইমানের পরিপূর্ণতা আসবে এবং ইমান তার হবে যেখানে ভালোবাসে নেই সেখানে ইমান নেই ইমানের সাথে আল্লাহর ভালোবাসা ওৎপ্রতভাবে জড়িত আর আগের আয়াতগুলো আমরা আবার করে দিতে আল্লাহ তালা নিজেও বলছেন ওল্লা আমানু এমন আসাদ্দ হব্বালিল্লা যারা ইমানদার তারা গভীরভাবে সুদৃঢ়ভাবে আল্লাহকে ভালোবাসে এবং ভালোবাসার একটা পদ্ধতিও আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছেন যে তার রসুলের অনুসরণের ভিতর দিয়েই আল্লাহকে ভালোবাসতে হবে जब आप आल्ला के भलोबाश तक अल्लाह कमे भलोबासबें जमन बुखारी शरीफर हदीसर मदे आखन कोंदा आल्ला फरएजगुलो की भलो बसि आदायगुल आल्लाहर बाध्यतामूलक फरस कर दिए तक सेगल आदायर पर जो सुनानगुलो के आदायगुल आल्लाह नफल कर आदाय करते थके आल्ला केत भलोबाशें तर अवस्था आल्ला सुदृढ़ सम्पर्क स्थापित है जान तर हार्टी आल्लर हाथ हो ग তার চোখটি আল্লাহ চোখ হয়ে গেছে অর্থাৎ আল্লাহর বিধানের বাইরে যাওয়ার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে কারণ আল্লাহ সুদৃঢ় ভালোবাসা তার মধ্যে সৃষ্টি হয়েছে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ হজরত জিব্রিলকে ডেকে বলেন আমি এই বান্দাকে ভালোবেসেছি তুমিও ভালোবাসো হজরত জিব্রিল ভালোবাসতে থাকেন ফেরেজ বলেন যে আল্লাহ ভালোবাসেন আমি ভালোবাসি তোমরাও তাকে ভালোবাস ভালোবাসো এবং সকল ফেরেজ তারা ভালোবাসে এবং জমিনের মধ্যেও এসে মানব জাতির ভিতরেও তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয় কাজেই আল্লাহর প্রতি গভীর ভালোবাসার মাধ্যমে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন শুধু তাই নয় বরং আল্লাহর ফেরেজ তারা ভালোবাসেন সকল মানব জাতি আমাদেরকে ভালোবাসেন এভাবেই উভয় পক্ষের ভালোবাসার সৃষ্টি হয় এবং ইমান শাহাবাই কেরাম এই ক্যালেমার শর্ত ভালোবাসা পূরণার্থে নিজেরাই তারা খুঁজে বের করতেন ফাঁক ফকর যে এই ফাক দিয়ে কি জিজ্ঞেস করতেন যেমন শেখ আব্দুল রাজাক সাহেব একটা হাদিস বলেছেন কোন ব্যক্তি তোমাদের কোন লোক মমিন হতে পারবে না যখন পর্যন্ত আমি তার কাছে তার পিতা মাতা তার নিজে এই পূর্ণ করে নিচ্ছেন যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের উদ্দেশ্য এরকম হয়ে থাকে যে নিজের চেয়েও তা জিজ্ঞেস করে ক্লিয়ার হয়ে যায় যদি এই ফাক দিয়ে আবার ইমান চলে যায় পিতা মাতার চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসা বলার দেখছেন কতটা তারা ভালোবাসার শর্তপূর্ণ পূর্ণ করার জন্য ভালোবাসা নিশ্চিত করতে এই ভালোবাসাই তো হলো ইমানের শর্ত গ্যালেমার শর্ত উপস্থাপন করলেন অমর যে আমি আমার নিজের অপেক্ষা আপনাকে ভালোবাসতে পারি না এই অনুভূতিটা আমার ভিতরে নাই সুযোগ আছে আল্লাহর কসম করে বললেন যে সেই জাতের কসম করে বলছি ততক্ষণ তুমি ইমানদার হতে পারবে না পর্যন্ত তোমার জানের চেয়েও আমাকে বেশি ভালোবাসতে না পারো তারপর সাথে সাথে ওই গ্যাপটু পূর্ণ করে নিলেন অমর খাত সংযুক্ত করতে যাচ্ছি যেটা উনি বললেন যে আমিরুল মমিনাল্লাহ আনহুর কথা বললেন আসলে দেখুন আজকে কিন্তু আমরাও রাসুলের ভালোবাসার অনেকেই দাবিদার কিন্তু একদিক দিয়ে মৌখিকভাবে রাসুলের ভালোবাসার দাবিদার কিন্তু রাসুলের ভালোবাসার দাবি করে রাসুল সাল্লাহ সাল্লাম যেগুলি করেননি বরং নিষেধ করেছেন সেগুলিতেই আমরা ধাবিত হচ্ছি প্রকৃতপক্ষে রাসুল সাল্লাহসাল্লামের ভালোবাসা অমর রাদিয়াল্লাহুর মতো যদি হতো তাহলে দেখুন অমর রাদিয়াল্লাহুর অবস্থানটা কী তিনি যখন বাইতুল্লাহ তাওয়াফ করছেন অমর রাদিয়াল্লাহু তাওয়াফ করার অবস্থায় সর্বপ্রথম তাওয়াফ শুরু হবে হাজরে আসওয়াদ কালো পাথর থেকে পাথরের সামনে দাঁড়িয়ে তিনি বলছেন কেন চুমু খাবো বললেনা যদি আমি আল্লাহ রাসুলকে তোমার মতো পাথরকে চুমু খেতে না দেখতাম আমার মতো উমার এই পাথর কে কখনো চুমুক খেত না সেটি সর্বাত্মক ভাবে করার চেষ্টা করতেই হবে এবং যা নিষেধ করেছেন তা থেকে কথা বলছে আপনার ওই কথাটাই যে বলেছেন भल क्यों आल्ला, आल्ला शत्रुता राखे और भलोमंदर विषय आल्ला अस्ते थे तखान कि परिपूर्ण कथाटाई बोखारी मुस्लिम आदि रसुल्हुब्बल्ला যখন তার কাজ কর্মগুলি হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কারোর সাথে মন্দ আচরণ বা কারোর সাথে বিরত থাকা এটা যখন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে তখনই সে পূর্ণ মমিনের অধিকারী হবে ইমানের অধিকারী হবে যে সালামের নাম দিয়ে গালে মুখে চুমা দিচ্ছে বা কপালে হাত লাগাচ্ছে পালন করে समय प्रदर्शित पन्तासित सुप्रिय दर्शक श्रोता आसन दान उपस्थित সামান্য সময়ের জন্য একটি ছোট্ট বিরতি নিচ্ছি পরে আবার আলোচ্য বিষয় নিয়ে আমিমানী আমার পক্ষ থেকে এবং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 যা সেরিয়া প্রণয়নের একটা ব্যাপক এবং সার্বজনীন উদ্দেশ্য হচ্ছে সকল মানবতার এবং সকল বান্দার কল্যাণ সাধনা ডক্টর মঞ্জুর चलू जीवनिष्ठ और सन्तोषनक करते शिखी देख मानवतार कल्याण इसलमी सारिया अनुष्ठान पिसा সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতিকালীন সময়ের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমরা আমাদের ধারাবাহিকতায় ফিরে যাই যেটা আমরা বলছিলাম ভালোবাসা মোহাবত এটা ইমান কবুলের একটি শর্ত আমরা আল্লাহ এবং তদিউ রসুলকে ভালোবাসবো আল্লাহ এবং তদিউ রসুলের নির্দেশিত পন্থায় জি সাহেব আকরামুজ্জামান যে কথা বলছিলেন রাসুল সাল্লাহ আলি ও সাল্লামকে ভালোবাসার যে পদ্ধতি আল্লাহ এবং আল্লাহর রসুল শিখিয়েছেন সেই পদ্ধতিতে ভালোবাসতে হবে পদ্ধতি কিন্তু আমাদের পদ্ধতিতে না এটা ক্লিয়ার কথা হয়ে যেতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের পদ্ধতি এবং সাহাবাহিক রামের আচরিত নিয়ম নীতি অনুযায়ী নিয়ম নীতি অনুযায়ী ভালোবাসতে হবে তো উনি তো আল্লাহ তবরক আল্লাহর পদ্ধতি একটা উল্লেখ করেছেন অনেকে বলে অবশ্য মান আহাবা সুনি এটা নাই মন আহিয়া সুনি হাদিস যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করবে মানে যে ভালোবাসবে সেই তো সুন্নতকে জীবিত করবে মরতে দিবে না আজকে আমাদের সমাজে কত সুন্নত মৃত্যুবরণ করতে আল্লাহ রসুল আহ্বানী ওই ব্যক্তি আমাকে ফিল কেননা এবং আমাকে যে ভালোবাসতে পারবে যথারীতি সে আমার সাথে জান্নাতে থাকতে পারবে আলহামদুলিল্লাহ এখানে আরেকটা বিষয় হলো যে আমরা যদি শুধু শুধু রসুলকে মহাব্বত করি ইমানের শর্ত গুলো করে না তাহলে আমরা কিন্তু আবু তালেবের চেয়ে বেশি রসুলকে ভালোবাসতে পারবো না রসুল সালামকে আবু তালেব যে ভালোবাসায় বেশি ছিল আমাদের যুগের কারো পক্ষে এই জিলাবি বিলিয়েছিলাম ভালোবাসা নয় তাহলে এর চেয়ে বেশি ভালোবাসা বেশি ছিল নিজস্ব পদ্ধতিতে ভালোবাসা গ্রহণ করা এখানে রাসুলকে ভালোবাসার যে নমুনাটা দেখা যায় আবু তালেবের অবাধে তার খাটে তার বসার জায়গায় সব জায়গায় বিচরণ করত অবাধ তারপরে প্রোটেস্ট দিয়েছিল কত রসুলকে মহব্বত করে আসলে ভালোবাসাটা হতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর সন্তুষ্টিতেই যখন ভালোবাসা হবে তখন হবে আল্লাহকে মৌলিক ভালোবাসা सा जार फफल हो जानात जे भलोबासा निर्भर कर अल्लाह रसुलर नीतर ओपरे देख आल्लास्ते भलोबासाटा केमन रसुल्लाम एकदा बोल सत श्रेणी मानुष विशेष छाय तक एक श्रेणी मानुषर बेपारल्ला रसुलनेल्लाह इजतमा अलहे वा इफतारा का अलहे मानुषा दु जन आल्लास्ते परस्परे परस्पर के भल्ला आल्लर सन्तुष्ट परस्पर के परस्पर भलोबाशे तरह तरह भाबाटा बहाल थके आल्लास्ते और तरफ भलोबाशा विच्छिन्न जा आल्लास्ते यवता आसलेम दिए परीक्षा करब तक धरा पड़े जो आल्लास्ते পরস্পরে বন্ধুত্ব কি জিনিস যতক্ষণ পর্যন্ত আমরা এটা ইমান দিয়ে পরীক্ষা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এই বাক্যের কিন্তু আমরা বাস্তবতা উপলব্ধি করতে পারবো না বা তার স্বাদ পাবো না শর্ত জি আল্লাহ রসুল তো বললেন যে পরস্পরের দুইজন দুইজনকে ভালোবাসে আল্লাহ রস্তে তে এই ভালোবাসার বাস্তবতাটা কি। যে তাদের ভালোবাসা কেটে যায় রস্তে। তাদের ভালোবাসা বহাল থাকে আল্লাহর এটা দৃষ্টান্ত হতে পারে যেমন অনেক সময় একজন আরেকজনকে ভালোবাসে শ্রদ্ধা করে এই জন্য যে তিনি একজন বিখ্যাত মানুষ তার সাথে পরিচয় হলে আমার ঋণ নিতে সুবিধা হবে অথবা আমিও প্রসিদ্ধ হতে পারবো তখন এই ভালো ভাষাটা অনেকটা বৈষয়িক কারণে এটা আল্লাহর হতে পারে না কিন্তু আমি তাকে ভালোবাসি এই জন্য তিনি আল্লাহকে ভয় করেন তিনি খুবই পরহেজগার ব্যক্তি হালাল এবং হারামের পার্থক্য মেনে চলেন এটা একান্তই আল্লাহরই জন্য যদিও তিনি দরিদ্র মানুষ হতে পারেন যদিও তিনি বললেন যে নবী ও ফিল জান নবী জান্নাতে যাবেন শহীদ অফিল জানা শহীদ জাননাতে যাবেন অসিদ্দিক ওফিল জানা সিদ্দিক জান্নাতে যাবেন এই বলতে বলতে বলছেন তখন এই ব্যক্তিও জান্নাতে যাবে আল্লা রসুল সিরিয়াল কে কে যাবে বলছিলেন অমুক জান্নাতি অমুক জান্নাতি অমুক জান্নাতি ওই ব্যক্তিও জান্নাতি কোন ব্যক্তি তার ভাইকে দেখতে গেল। তার কাছে বরং তার মাঝে আল্লাহর প্রতি ইমান আছে তার মাঝে আল্লাহর প্রতি আনুগত্য রয়েছে তার মাঝে আল্লাহর প্রতি ভালোবাসা আছে এই সেও তাকে কি করে ভালোবাসে আল্লাহর কসম ও রাসোল আল্লাহ বাহ যার প্রতিবেশী তার হাত কষ্ট থেকে নিরাপদে থাকে না সে মমিন নয় তাহলে দুইটা হাদিসের সমতাতে বোঝা যাচ্ছে যে মানুষ প্রতিবেশীকে ভালোবাসবে আল্লাহর মানুষ মানুষকে দেখতে যাবে আল্লাহর হস্তে মানুষ মানুষের সাথে রস্তে। মানুষ মানুষকে আল্লাহর্য দিবে আল্লাহর হস্তে মানুষ মানুষের সাথে সম্পর্ক রাখবে আল্লাহর হস্তে তখনই এটা কি হয়ে যাবে ভালোবাসাটা আল্লাহর জন্য হয়ে যাবে আর ওই ভালোবাসার ফলাফল হবে জান্নাত আজকে একটা যে বিষয়টা আলোচনা আসছে আমি ওটার উপর একটা পয়েন্ট আউট করতে চাই যে আমাদের সমাজে আল্লা নবীর ভালোবাসার নামে বছরে একটি দিন একটা উৎসব পালন করা হয় এটা অনেকটা পাশ্চাত্য সমাজে যেমন মাদার্স ডে আছে ফাদার্স ডে আছে পুরো বছরে তারা মায়ের প্রতি তেমন কোনো দায়িত্ব পালন করে না সে মাদার্স ডে একদিনে একটি কার্ড কিংবা গিফট কিংবা রেস্টুরেন্টে খেয়ে নেয় বা বাকিও সেভাবেই তারা সেবা করে বাকি তিনশো ষাট দিনের অন্যান্য দিনগুলোতে তাদের থেকে বিচ্ছিন্ন থাকে এই সংস্কৃতিকে অবলম্বন করে আমরা দেখি যে আল্লাহ নবীর জীবনীকে ভালোবেসে অথবা তার জন্মদিবসকে উদযাপন করে তারা ভালোবাসা প্রকাশ করতে চান এবং পুরো সময় বাকি সময় আল্লাহ নবীর সন্ন্য খাওয়ার ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে শোয়ার ক্ষেত্রে জাগ্রত হওয়ার ক্ষেত্রে তার কোনো প্রমাণ তারা রাখে বিরোধী এটা কখনোই আল্লাহনবীর পরিপূর্ণ ভালোবাসা হতে পারে না একজন ইমানদার তো তার সর্বশেষ কাজটি হবে আল্লাহনবীর নির্ধারিত হয়েছে নবীর জন্মদিবস ঈদ এ মিলাদুল নবী এটাও কিন্তু একটি বিজাতীয় সংস্কৃতি থেকে আমাদের ভিতরে অনুপ্রবিষ্ট হয়েছে যেমন দেখুন হিন্দু ধর্মে রয়েছে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিনে তারা জন্মাষ্টমী পালন করে থাকে মহা মহাসমারোহে ঠিক ওর একটি পারিপার্শ্বিক আমরা নবীর জন্মদিবসটাকে পালন করতে অভ্যস্ত হয়ে উঠেছি কিন্তু কোন দিনে কার কোথায় জন্ম হয়েছে ইসলাম ইসলামীটা দেখে না ইসলাম জন্মদিবস দেখেনা কার কোথায় জন্ম হয়েছে দেখে না ইসলাম দেখে কর্মময় জীবন এখান থেকে তারা যে আসলে এক ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা নির্দিষ্ট করে কিন্তু আসলে মুসলিমকে মোহাম্মদকে ভালোবাসতে হবে যেটা প্রতিদিন প্রতিটা আমলের ক্ষেত্রে এইটা হলো প্রকৃত ভালো দিন ভিত্তিক ভালোবাসা ওটা তো আসলে এটা প্রথাগত এটা হলো তারপরে অন্যান্য আমলগত ভালোবাসা আমলের ক্ষেত্রে আদর্শ আদর্শকে যতক্ষণ বাস্তবায়ন না করতে পাচ্ছি। ততক্ষণ আমি যে ভালোবাসি তার ভালোবাসার প্রতিটা পদ্ধতি চাঁদাবাজি করা হয় বিভিন্ন মানুষ থেকে জোর করে পয়সা নেওয়া হয় এতে তো আল্লাহ নবীর সম্মানের চেয়ে অপমানটা বেড়ে যাচ্ছে আমাদের সমাজে চালু করে দিয়েছি সুতরাং আসুন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের তহাজীব তামুদ্দিনী আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসা করতনাম করতে বলেছেন এর বিন্দুমাত্র ব্যথ্যায় ঘটিয়ে যত জীবনে দিকে পবিত্র কোরআন এবং সে হতে পারবো ইনশা